মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على المبعوث رحمه للعالمين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد بيرا دورشوك بريندو पूर्वर दर्शटी हमें शुने अत्यंत गुरुत्वपूर्ण विषय छोड़ता हलो कोम शोभा पाए आल्लाह रसूल व कुरआन इसलमर को विषय से ठाट्टा विद्रुप कर नहीं हासि ठाट्टा कर मुस्लिम कभा पाए जी सेगलि प्रति सत्यारी ईमानदार है तेल अवश्य से युगी के श्रद्धार चोखे देखे कखो से ठाट्टा विद्रुप करते যখন এই ঠাট্টা বিদ্রোপ করবে আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী আসলে সে প্রকৃত ইমানদার নয় সেটি কোরআন ফয়সালা করে দিচ্ছে আসুন আমরা এরপর্যায়ে আজকে একটি আরেকটি নতুন বিষয়ের আলোচনা শুনতে যাই লেখক রাহমা উল্লাহ এ পর্যায়ে যে অধ্যায় তিনি বেঁধেছেন সে অধ্যায় তিনি একটি আয়াত নিয়ে এসেছেন সেই আয়াত নিয়েই এ অধ্যায় শুরু করেছেন অধ্যায়টি হল তিনি যে আল্লাহ রা আলমিনের বাণী দিয়ে শুরু করেছেন বাবু কৌলা ইনক্রম আল্লাহ রা আলমিনা হু রহমত্রু কোন মানুষ বিপদগ্রস্ত হওয়ার পর তাকে যদি আমি একটু দয়া করি কোন মানুষ বিপদগ্রস্ত হওয়ার পর তাকে যদি আমি দয়া করি তাকে অনুগ্রহ করি তাকে কিছু দেই আমি যখন তার অবস্থা ভালো হয়ে যায় তখন সে আমার রহমতের কথা ভুলে যায় আমি যে তাকে দিয়েছি এটা ভুলে যায় বলে যে হাজালি মানে এটা আমার নিজের যোগ্যতায় বা আমি অন্য কোনো ভাবে এটাকে অর্জন করেছি আল্লাহ রাব বলে আলমিনের রহমতের কথা যায় মানে বিপদ হলে তখন আল্লাহকে ডাকে আর যখন বিপদ দূর হয়ে যায় তখন মনে করে যে আমি তো নিজে এইগুলি উপার্জন করেছি আবার আল্লাহর কিসের এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ এই জন্যই বলব আমরা এর আগেও এ প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা কিছু কিছু অধ্যায় শুনেছি আমার জীবনে যা কিছু অর্জন হবে আসলে আমি সেগুলি অর্জন করার কখনোই যোগ্যতা রাখিনি কখনোই আমার সেগুলি অর্জন করার মতো ক্ষমতাও নেই যদি আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাকে ক্ষমতা না দেন আমি সুস্থ রয়েছি মনে করছি যে আমি তো সুস্থ কিন্তু যখন আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাকে বিছানায় ফেলে রাখবেন তখন তো আমার এমন কোনো ক্ষমতা নেই যে জোর করে আমি সুস্থ হয়ে যাব। এমন তো ক্ষমতা নেই বাধ্য হয়ে অসুস্থই পড়ে থাকতে হবে অতএব আমার জীবনের সুস্থতা আমার জীবনের ধনসম্পদ, আমার জীবনের জনবল हमार जीवने जो किसू रही है सब किस एकमत्र आल्ला आल्लर पक्ष के स्वीकार करते आल्ला रबुल आलमी कृतज्ञता प्रकाश करते हमले अल्लाह रबुल आलमीन आो दिवन यजे अल्लाह रबुल आलमीन लाइन शार तुम लाख तुम्हारा जी कृतज्ञता प्रकाश करो तुम्हारे दीले भाण्डार खाली हो जाए नय আমার যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আরো বৃদ্ধি করে দিত না করো তাহলে আমার আজাব খুব কঠিন আজাব আমি যখন আজাব দেব তখন তোমার শারীরিক সুস্থতাও হারিয়ে যাবে অর্থও হারিয়ে যাবে জনবলও হারিয়ে যাবে নেই কেউ কাছে নেই কোনো সহযোগিতা নেই প্রিয় বন্ধুরা তাইয়া শুন सम्पक्त होते सब समय सकल क्षेत्र एकजुन ही हल्ल अल्लाह सुभाना हुआ जिन्हें स्रष्टा जिन्होंने सबकि मालिक हमारे अनेक समय दिन आठ दस घंटा परिश्रम करी किस उपार्जन करी मन आसेना परिश्रम कराई ना यी अल्लाह रकबुल आलमीन दिए तई पे কারণ আল্লাহ রবুল্ আলমিন যদি আমাকে বিছানায় ফেলে রাখতেন তাও পারতেন আমি তখন এই উপার্জন কই থেকে করতাম আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন আরেকটা রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন তাই তো এগুলি উপার্জনের সম্ভব হয়েছে প্রিয় দর্শক আসুন এই অধ্যায়ে আমাদেরকে লেখক রাহেমাহল্লাহ তিনি বোঝাতে চাচ্ছেন যে সুতরাং সকল নিয়ামতের ক্ষেত্রে নিয়ামতদাতা হিসাবে স্মরণ করতে হবে দাতা হিসাবে স্বীকার করতে হবে আল্লাহ তিনি ছাড়া অন্য কেউ আমাদের দেওয়ার নেই দেওয়ার মালিক তিনি একমাত্র তিনি সুতরাং দেওয়ার মালিক যদি একমাত্র তিনিই হন আমাদের সকল পাওয়ার হবেন একমাত্র তিনি তাকে ছাড়া অন্য কারো কাছে আমাদের সেজদাও হতে পারে না তাকে ছাড়া অন্য কারোর কাছে আমাদের ধরনাও হতে পারে না তাকে ছাড়া অন্য কারো কাছে আমাদের আত্মসমর্পণও হতে পারে লেখক রাহিমাহ একটি সুন্দর আয়াত নিয়ে এসেছেন अल्लाह रबुल आलमीन कारो विपदग्रस्त हार्चलता दान करी तक से योग्यत दक्षत बुद्धिमतार कारण करते पे आल्ला न्यामत के भूले जाए्या करते गई लेखक रहा প্রসিদ্ধ তাবে সাহাবি তাদের কিছু মতামত নিয়ে এসেছেন তারপর একটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন বিষয়টিকে আরও তুলে ধরার জন্য যে হাদিসটি হয়তো আমরা অনেকে কেউ জেনে থাকতে পারি সে হাদিসটি আমরা ইনশাল্লাহ শুনবো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তিনি বলছেন আলী এটা হলো আমারই এর অর্থ হলো এটা আমার নিজের যোগ্যতার বলে এগুলি আমি অর্জন করেছি আল্লাহর রহমতকে সে স্বীকার করতে চায় না প্রসিদ্ধ তো আবে মুজাহিদ তিনি বলছেন যে হা দাবে আমালিহ আসলে এই সব সম্পদের বা এই সমস্ত সচ্ছলতার যে মালিক হয়েছে আজকে আমি হা দাবে আমালি আমি হার পরিশ্রম করেছি সেজন্য আমি এগুলি অর্জন করতে পেরেছি পরিশ্রম না করলে কি আমার এগুলি হতো হ্যাঁ যাবে কঠোর পরিশ্রম করেছি এর দ্বারা উদ্দেশ্য নেয় যে এটা হলো আমার নিজের পক্ষ থেকে ইনামা উহু অর্থাৎ আমার কিছু জ্ঞান বুদ্ধি ছিল আমি বুদ্ধিমান মানুষ ছিলাম এজন্য আমি এগুলি সংগ্রহ করতে পেরেছি আমি যদি বুদ্ধিমান না হতাম অমুকের মতো বকা হতাম তাহলে কি এই সম্পদের মালিক হতাম তো আমার বুদ্ধির কারণে এগুলি আমি পেয়েছি কথা দা রাহেমাহুল্লা বলছেন এর ব্যাখ্যা হলো এই আল্লাহ আসলে আমার এমন জ্ঞান বুদ্ধি ছিল চতুর্মুখী আমার জ্ঞান ছিল চতুর্মুখী আমি উপার্জনের পথও আমি বের করেছি এজন্য আমি এত সব সম্পদের মালিক হতে পেয়েছি এটা তো এমনি নয় আল্লাহ তো আমাকে এমনিই দিয়ে দেয় নাই बुल आलम किस ज्ञान बुद्धि जे ज्ञान बुद्धिर कारण्लीर्जन करते पे सरसिस्वीकार आरोप क्यों वहा মা না কৌলি মুজাহিদ উ তিতুহু আয়লা সারাফিন আসলে আমি এই সম্পদের মালিক হয়েছি এজন্যই। আমি ছিলাম সম্মানিত মানুষ সম্ভ্রান্ত পরিবারের ছেলে ধনী পরিবারের ছেলে যার মাধ্যমে আমি এগুলির মালিক হতে পেরেছি অনবভাবে বিভিন্নজন বিভিন্ন রকমের আয়াতের তাফসিল তারা বলছেন মোট কথা হলো এই যে আল্লাহ রাবুল্লা আয়লা মিন বিপদগ্রস্ত হওয়ার পর যাকে সম্পদ দেন যাকে সচ্ছল করেন से तक अल्लाहर दया कथा भूले जाए मन जो एगुली तार निजे उपार्जन निजे कष्ट सम्पद इत्यादि इत्यादि मन कर <के>। आसली प्रकृतपक्ष आल्लासुबहाना हुआ आला केल्लासुबहाना तला के सरण करते आल्लाबुल आलमीन और बृद्धि कर देवें और जी अल्लाहबुल्ला आलमीन के सरण ना करी आल्लाब्ल आलमीन न्यामत कथा भूले जा बुल्ला आलमीन को दिक दिए आर कैड़े नीब शेष प्रकाश्येप्रकाश्य बारिश थे लेखक रहमहल्ला गुरुपूर्ण हादी नहीं हदीस टी सही बुखारी एस अल्लाह रसूल सल्लाह आलही साल्लम पूर्ववर्ती तीन जन व्यक्तर एक विशेषकर पूर्ववर्ती बोलतेसराल देर मध्य तीन जन व्यक्त घटना तुले धरे সেই হাদিসটি আমরা এখন শুনব সেই তিনজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন আব্রাস কুষ্ঠ রোগী তার কুষ্ঠ রোগ বলতে যার শরীর দেখতে হলো খুব বিশ্রী যেখানে সেখানে ঘা ক্ষত স্থানের মতো মানুষ দেখেই ঘৃণা করে থাকে এমন কুষ্ঠ রোগী ছিল একজন আরেকজন ছিল আকরা, আকরা মানে যার মাথায় কোনো চুল নেই টাক আরেকজন ছিল আমা অন্ধ যার দর্শন শক্তি নেই দৃষ্টি শক্তি নেই দেখতে পায় না কিছু এমন ব্যক্তি তো এই তিনজন ব্যক্তির ঘটনা আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা আমাদের এদর্শে ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ नूतन जुगे सफलता अर्जन करार्ज देखलमी अर्थन आज रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाये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 क्ति आल्लात दिन विश्वास उत्तम कथा था, था जन चूप था जे व्यक्ति आल्लाह और परकाले विश्वास से जान तरह भलो व्यवहार करे व्यक्ति आल्लाह क्या दिवस रखे সে কে সম্মান করে সে মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ বিশ হাতিসম্বর পঁচাত্তর ইসলাম থেকে অবৈধে বিপথে গমন চর্চা সমস্যা কেন আমাদের জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ प्रिय दर्शक बृंद अल्लाह रसुल्लासल्लम मानी इसराइलर तीन जन व्यक्त एक चित्र तुले जेटा थके अनेक शिक्षण विषय रे तीन जन व्यक्तर मजे एक जन छें कुष्ट रोगी जार गोटा शर शर चामा सेम कुस् विस््री छ मानुष देखे ही घृणा करत दूरे सर जित আরেকজন ছিল যার মাথায় ছিল টাক মাথায় কোনো চুল ছিল না সেটাও দেখে মানুষ ঠাট্টা করতো আরেকজন ছিল অন্ধ যে কোনো কিছু দেখতে পেত না দৃষ্টিহীন তো এ তিনজন ব্যক্তি আল্লাহ রাবুল আলামিন ইচ্ছা করলেন যে তাদেরকে একটু পরীক্ষা করবেন আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন তাদের কাছে আল্লাহ রাবুল আলমিন একজন ফেরস্তা পাঠালেন সর্বপ্রথম ফেরস্তা পাঠালেন যে ব্যক্তি কুষ্ঠ রোগী ছিল তার কাছে ফেরস্তা পাঠায় ফেরস্তা জিজ্ঞাসা করলো যে তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা কোনটা ভালো লাগে তোমার কাছে সবচেয়ে সে বলল যে আসলে আমার কাছে তো সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো ওইটা যেটার কারণে মানুষ আমাকে ঘৃণা করে মানুষ আমার থেকে দূরে সরে যায় তাহলে আমার এই যে শরীরের চামড়ার যে অবস্থায় এই কুষ্ঠ রোগ তা কাছে সবচেয়ে প্রিয় হলো এই রোগটা দূর হয়ে যদি আমার একটা সুন্দর রং ফসা রং ভালো রং হতো এটা আমার কাছে হলো সবচেয়ে বড় চাওয়া পাওয়ার বিষয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশেই ফেরেস্তা কি করলেন বললেন ঠিক আছে তুমি যদি এটাই পছন্দ করো এটাই চাও তুমি ফেরস্তা তার গায়ে হাত বুলিয়ে দিলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের নাম নিয়ে সে ব্যক্তির রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেল এবং তার চেহারা তার ছবি খুব সুন্দর সুশ্রী হয়ে গেল তারপর তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো এটা পেয়েছ এখন তুমি কোন সম্পদ ভালোবাসো সে তখন বলল যে আসলে আমি সম্পদ ভালোবাসি গরু অথবা উঠ বা কোন বন্য এসেছে তিনি বললেন শুধু উঠ তবে ঠিক আছে উঠ ভালোবাসো তো ফেরেস্তা তাকে কি একটা উঠ দিলেন এমন একটা গর্ভবতী উঠ দিলেন যেটা কেবল বাচ্চা হবে এমন উঠ দিয়ে তারপর ফেরস্তা তার জন্য দোয়া করলেন যে বারাকাল্লাহ কাফি হা আল্লাহ রবুল্লা আলামিন তোমার এই উঠে বরফত দান করু ফেরস্তা এই দোয়া করে তার কাছ থেকে বিদায় নিলেন তো এই পর্যায়ক্রমে দেখা গেল যে এই উঠ বিশাল তার প্রচুর পরিমাণে এই উঠ থেকে বিস্তার লাভ করতে শুরু করলো মাঠ ভরা তার উঁট বিশাল সে সম্পদের উঁট দিয়ে সম্পদের মালিক হয়ে গেল দ্বিতীয় ব্যক্তি যে ছিল টাপ যার মাথায় চুল ছিল না সে ব্যক্তির কাছে ফেরস্তা আসলেন আসে বললেন যে তোমার কাছে কোন জিনিসটা বেশি পছন্দনীয় কি তুমি পছন্দ করো উনি বললেন যে আসলে আমার মাথায় টাক হওয়ার কারণে চুল না থাকার কারণে মানুষ দেখে আমারে এই বলে ঠাট্টা বিদ্রুপ করে তাই আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো আমার মাথায় যদি সুন্দর চুল হতো তো আল্লাহ রাবুল আলমিনের নাম নিয়ে ফেরস্তা তিনি মাথায় হাত বলে দিলেন মাথায় সুন্দর চুল হয়ে গেল। তারপর জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কোন সম্পদ খুব পছন্দনীয় তিনি বললেন যে আমার কাছে পছন্দনীয় সম্পদ হলো গরু তো ফেরস্তা তাকে একটা খুব গর্ভবতী একটা গাভি আনে দিলেন যেটা কিছুদিন পরে বাচ্চা হবে এমন একটা গাভি দিলেন এই সম্পদের পর্যায়ক্রমে হয়ে গেল অনেক সে গরু দিয়ে সম্পদের মালিক হলো এরপর ফেরাস্তা আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে যে ব্যক্তি ছিলেন অন্ধ সে অন্ধ ব্যক্তির কাছে এসে তাকে করলেন যে তুমি অন্ধ তুমি কি চাও সবচেয়ে তোমার প্রয়োজনীয় কোন বিষয় তিনি বললেন যে আসলেই আমি অনেক কিছু অনুভব করি কিন্তু আমার দৃষ্টিশক্তি না থাকার কারণে আমি তো কিচ্ছুই দেখতে পাই না তাই আমার কাছে সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস সেটা হলো আমার দৃষ্টিশক্তি যদি হয় তা ঠিক আছে তোমার দৃষ্টিশক্তি দরকার ফেরস্তা আল্লাহ নাম নিয়ে তার চোখে হাত বুলিয়ে দিলেন তার দৃষ্টিশক্তি ফিরে গেল তিনি সুন্দর দেখলেন এখন এখন বললেন যে তোমার কাছে কোন সম্পদ পেরিয় কি সম্পদ চাও তুমি তিনি বললেন যে আমি সম্পদ আমার কাছে প্রিয় হলো ছাগল তাকে একটা গর্ভবতী ছাগল যেটা বাচ্চা হবে কেবলমাত্র এমন একটা ছাগল ফেরস্তা দিলেন দিয়ে তারও জন্য দোয়া করলেন বারকাল আল্লাহ তোমার এটা তো দান করুক অল্প দিনেই তার এই ছাগল থেকে বিশাল মাঠ ভর্তি ছাগল হয়ে গেল এবং অনেক সচ্ছল হয়ে গেলেন তিনি তা আল্লাহ রাবুল আলমিন তাদেরকে তো মূলত এগুলি দিয়েছেন পরীক্ষা করার জন্য দেখি কে আমার এই নিয়ামতের কথা স্বীকার করে আমি তো তাদেরকে দিলাম কে আমার এই নিয়ামতের কথা স্মরণ করে না তারা সচ্ছল হয়ে এখন আমার নিয়ামতের কথা ভুলে গেছে এভাবে আল্লাহরা বলে আলামিন আবার ফেরাস্তাকে পাঠালেন যাও তুমি তাদের কাছে একটু পরীক্ষা করো তাদেরকে ফেরাস্তা আবার আসলেন খুব জীর্ণশিণ করুণ অবস্থায় তাদের কাছে একজন ভিখারির মতো আসলেন ভিখারির মতো এসে প্রথমে যে যাকে উট দেওয়া হয়েছিল তার কাছে আসলেন আসে বললেন যে হে আপনি তো সম্পদের মালিক তা আমার তো খুব করুণ অবস্থা করুণ অবস্থা বলতে আমি দীর্ঘদিন ধরে আমি সফরে আছি আমার যেই সফরের পাথেও ছিল সেই পাথেও সব শেষ হয়ে গেছে এখন আমাকে আমার বাড়িতে পৌঁছার জন্য কিছু দরকার তাই আমাকে যদি আপনি আপনার এই সম্পদ থেকে একটা ওট আমাকে দিতেন তাহলে আমি খুবই ওই কৃতজ্ঞ হতাম খুব উপকৃত হতাম তিনি জবাব দিলেন বলছে তুমি আমার কাছে উঁচ চাও কত জায়গায় কত কি দিতে হয় আর তোমাকে আমি একটা উঠ কেমনে দেব না দেওয়ার সম্ভব না কতজন কতজন মানুষ আমার কাছে হাত পাতা কতজন চায় আজ দেওয়া দিতে পারবো না তারপর বললেন যে দিতে পারবে না তুমি কি স্মরণ করেছ কে এই সম্পদ তোমাকে দিয়েছে তুমি কি এমন ছিলা না তোমার গায়ে কুষ্ঠ রোগী ছিল তুমি মানুষ দেখে তোমাকে ছিঁছি করতো ধিক্ষার দিত তোমাকে আল্লাহ রাখ বলে আলামিন সুন্দর গায়ে সুন্দর শরীরের চেহারা সুন্দর করে দিয়েছেন তুমি তো ছিল নিঃস অর্থহীন সম্পদ ছিল না তোমার আল্লাহ বলে আলম তোমাকে এই বিশাল এত সব সম্পদ দিয়েছেন সে তখন বললে না কিসের এগুলি সম্পদ আল্লাহ দিয়েছেন ওয়াজেরা নান কাবেরি আমি পূর্বপুরুষ থেকে পৈতৃক সম্পদ হিসাবে এগুলি পেয়েছি আর আপনি কি বলেন যে এগুলি আমাকে আল্লাহ দিয়েছেন মানে ফেরেস্তা বললেন যে তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে দেখো তোমার সম্পদের অবস্থা কি হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের নিয়ামতকে সে স্বীকার করল না ফেরস্তা তার জন্য সেই বদয় করে চলে গেলেন আসলে ফেরেস্তার তো উঠেরও প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে প্রেরণ করেছেন শুধু পরীক্ষা করার জন্য শেষে দেখা গেলো সেই ব্যক্তি আবার তার যেই রোগ ছিল সেই রোগে ফিরে আসলো এবং যেই সম্পদহীন ছিল সেই করুণ পরিস্থিতিতে সে আবার ফিরে আসলো ফিরে বন্ধুরা সে দ্বিতীয় ব্যক্তি তার কাছে আবার সেই আল্লা রাবুল্লাহ আলমিন পরীক্ষা করার জন্য ফেরেস্তাকে পাঠালেন তিনিও আসলেন আসে খুব জীর্ণ শীর্ণ অবস্থায় তার কাছে উপস্থিত হয়ে বললেন যে আমি দীর্ঘদিন ধরে সফরে আছি আমার সাথে যা পাথেও ছিল সব শেষ হয়ে গেছে আপনাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন অনেক সম্পদ দিয়েছেন আপনি যদি একটা আমাকে কিছু দেন তাহলে আমি বাড়িতে পৌঁছার মতো শুধু আমার সহযোগিতা হবে খুব অনন্য বিনিয়োগ করলেন তিনি দিতে অস্বীকার করলেন যে না দিলেন না এবং এটা অস্বীকারও করলেন ও বললেন কাকু আপনার মাথায় আল্লাহ চল দিয়েছেন আপনার কিছুই সম্পদ ছিল না আল্লাহ রব্লা আলমিনে বিশাল সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন তিনি অস্বীকার করলেন ওই ব্যক্তির মতো যে না আমি এগুলি পেয়েছি আমার বংশীয় সূত্রে পেয়েছি পৈতৃক পেয়েছি বা আমার যোগ্যতা এগুলি অর্জন করেছি ইত্যাদি বললেন ফেরাস্তা তাকে শুনালেন দেখো তুমি যদি আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করো তুমি যে ধরনের ছিলে আল্লাহ তোমাকে সে ধরনের ফিরিয়ে দিবেন আল্লাহ নিয়ামতকে অস্বীকার করায় সে ব্যক্তির পরিণতি আবার পূর্বের মতো ফিরে আসলো। এরপর তৃতীয় ব্যক্তির কাছে আবার গেলেন তিনি তৃতীয় ব্যক্তির কাছেও তাকে একই একইভাবে পরীক্ষা করার জন্য গেলেন তাকে গিয়ে বললেন সে তৃতীয় ব্যক্তি হলো যিনি অন্ধ ছিলেন তার কাছে গেলেন গিয়ে বললেন যে এই অবস্থা আমি তো দীর্ঘ দিন অনেক দূর থেকে আমি এ সফরে এসেছি এই অবস্থায় আমার সামান্য একটু সহযোগিতার প্রয়োজন যেটা হলে আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছতে পারি আপনি কি আমাকে একটা ছাগল দিয়ে সহযোগিতা করবেন যেটা দিয়ে হয়তো আমি আমার বাড়িতে গিয়ে পৌঁছব আমার এই অবস্থা আমার জন্য অসহায়ক হবে সবাইকে এভাবেই বলেছিলেন যে আমি সেই আল্লাহ রসিলায় বা সেই আল্লাহর মাধ্যমে আল্লাহবাস্তে আপনার কাছে চাচ্ছি যিনি আপনাকে এ দিয়েছেন যখন এভাবে এই বেচার কাছে তিনি চাইলেন যে যেই আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আপনাকে এ দিয়েছেন আপনি আমাকে যদি দেন আল্লাহ আকবার। তিনি কি বললেন তিনি জবাব দিলেন যে আপনি আমার কাছে একটা ছাগল চাচ্ছেন আমাকে সব কিছু আল্লাহ রবুল আলমিন দিয়েছেন অতএব আপনার ইচ্ছা মতো যা হয় আপনি সেটা নিয়ে যান আর যা চান আপনি রেখে যান কোনো আমার আপত্তি নেই কারণ সব তো আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দিয়েছেন অতএব একটা শুধু নয় আপনার যা মন চায় আপনি তা আমার এখান থেকে নিয়ে যান এই জবাব তিনি দিলেন তিনি জবাব দিলেন দেখুন আমার আসলে এই ছাগলের তো প্রয়োজন নাই আমি এসেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন অতএব আপনার সম্পদ আপনার কাছেই থাকবে আরও আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার এই সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এ বলে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদেরকে পরীক্ষা করলেন তো হাদিস থেকে আমাদের যে শিখনীয় বিষয় সে বিষয়টি হলো এই আসলেই সব কিছুর মালিক তো আল্লাহ সুবাহ তিনি কে দিয়েছেন তাই আমরা সেগুলির মালিক হয়েছি মূল মালিক হলেন আল্লাহ সুবাহ কারণ এত দূরের চিন্তা যদি বাদ দিই আমার বাসাবাড়ি সম্পদ ব্যবসা বাণিজ্য সব চিন্তা বাদ দিই এই বডিটার শুধু একটু চিন্তা করি এই বডিটার ভিতরে যে একটা রুহ রয়েছে যার কারণে এই বডিটা চলছে এই রুহের মালিককে আমি আমার বহু সম্পদ দিয়ে হলেও বহু বডিগার্ড সব কিছু দিয়ে হলেও কি আমি এই রুহকে ধরে রাখতে পারবো তা কখনো সম্ভব নয় সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ অতএব আল্লাহ রব আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতকে স্বীকার করা যে এগুলি সব আল্লাহ দিয়েছেন। এবং দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহা হুয়া তে এটাও এক প্রকার এটার নামও হলো তাও হিদ যে আল্লাহ রবুল্লাহ আলমিনকে স্বীকার করবো যে তিনি হলেন আমার খালেক তিনি হলেন আমার মালিক তিনি হলেন আমার রেজিকের মালিক তিনি আমার সব কিছু দিয়েছেন আবার তিনি আমার সব কিছু নিয়ে নিতে পারেন মুহূর্তের মধ্যে তাতে দেরি কোনো প্রয়োজন হয় না অতএব যে আল্লাহকে আমরা স্বীকার করব তিনি আমার সব কিছু দাতা সব কিছুর মালিক সব কিছু তিনি নিতে পারেন তাহলে সেই আল্লাহ রাবুল্লা আলমীরকে বাদ দিয়ে আমরা অন্যের কাছে কিভাবে ধর্ণা দিতে পারি আমরা অন্যের কাছে কিভাবে প্রার্থনা করতে পারি আমরা অন্যের কাছে কিভাবে নত হতে পারি এটি কোনো মমিন মুসলিমের জন্য কখনো শোভা পায় না প্রিয় বন্ধুরা আজকে পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে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 প্রতি শনিবার রাত সাড়ে আপুনো সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আলকর আন मर्म कथा देखने खुँटी समूह आज सन्दा पांच टुन सम्प्रचार